খেগে খিলফা জেগে উঠো মুজাহিদ শাহদার পথে সামনে পাড় শাহদার পথে সামনে পাড়াও বসমিল্লাহ রহমান রহিম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 আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল মুসলিমদের খলিফা নিযুক্ত করার পদ্ধতি অর্থাৎ মুসলিমগণ যখন একজন খলিফা নিযুক্ত করবেন কোন পদ্ধতিতে খলিফা নিযুক্ত করবেন সেই আলোচনা আমাদের আজকের এই পড়বে খলিফা নিযুক্ত করার কয়েকটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি আহলুল করবেন আহুল হ্যালি আক্তা অর্থাৎ যারা সিদ্ধান্ত কহ মুহূর্তে সঠিক পরামর্শ দানে সক্ষম কোরআন ও সুন্নার জ্ঞানে পরিপূর্ণ পারদর্শী বিচক্ষণ ও দূরদর্শী এই সব থেকে যারা আহলুল হাল্লি আক্ত ছিলেন তারা বিভিন্ন মতামতের পর আবুবকুর সিদ্দিক হুকে খলিফা নিযুক্ত করেন এবং তাকে ব্যয় আহ প্রদান করেন তবে ক্ষেত্রে মনে রাখতে হবে আহুল হালে আক্তি অর্থাৎ সভা সেই পরামর্শ সভার মধ্যে আহলিউল আক্তগণ সকলে একমত পোষণ করেছিলেন কিন্তু শুধুমাত্র হুকে খলিফা নিযুক্ত করার ব্যাপারে করেছিলেন এবং তিনি আবু বক্ ছিলেন। তাহলে বোঝা গেল এই পরামর্শ সভার বেশিরভাগ মতামত যেদিকে যাবে সেটাই গ্রহণযোগ্য হবে এক্ষেত্রে সকলের ঐক্যমত অর্থাৎ আহলুল হাল্লে আক্তের ঐক্যমত জরুরি নয় খলিফা নিযুক্ত করার দ্বিতীয় পদ্ধতি হলো पूर्वी खलिफाइन ये खलिफा नियोगा रदीन मृत्यु पूर्व छयस गठन कर এই মাধ্যমে সকলকে ইঙ্গিত করে দিয়ে গেছেন যে আমার পরের স্থানটাই হবে আবু বক্করের অর্থাৎ আমার পরের যে খলিফা হবে সে প্রথম খলিফা হবে আবু বক্কর আনহু পরবর্তীতে সমস্ত সাহাবা ইকরামের परामर्शक्रमे क्यों खलिफाइन नियोगे जो खलिफा नियोग कर घोषणा दिए दिवे अर्थात जन खा नियोगान खलिफा तक সমস্ত মুসলিমগণ তাকে বায়াহ প্রদান করা শর্ত নয় এমনকি বিশাল বিশাল জামাহ তাকে বায়াহ প্রদান করাও শর্ত নয় কারণ আমরা উপরের একটি হাদিস থেকে দেখতে পেয়েছি दान करेंबुबकर रद खलीफा बा कई नए रद्ला खलिफा कर খলিফা ছিলেন এবার আমরা আলোচনা করব ওল আক্ত অর্থাৎ আহলুল হেলি আক্তের বৈশিষ্ট্য কি কি হতে হবে ষোলো সদস্যের যারা থাকবেন অন্তর্ভুক্ত তাদের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেগুলো আমরা দেখব। উত্তর হলো খলিফা নিযুক্ত করার পদ্ধতি থেকে আহলুল হেল আক্ত হচ্ছে মূল পদ্ধতি। তাই আহলুল আহল ও বৈশিষ্ট্য জানা সকল মুসলিমদের ওয়াজীব অর্থাৎ আবশ্যক এক নাম্বার পুরুষ হওয়া মহিলাগণ আহলিউল আক্তের অন্তর্ভুক্ত নয় সুতরাং খলিফা নিয়োগের ক্ষেত্রে তাদের কোন ভূমিকা থাকবে না দুই নাম্বার আজাদ হওয়া পারদর্শী হয় সাধারণ জনগণ যাদেরকে গণ্য করা হয় না তারা রায় দিতে পারবে না শুধুমাত্র আলেমগণ আহরুল হালুল আকদের অন্তর্ভুক্ত হতে পারবেন এবং তাদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হতে পারবেন চার নাম্বার মুসলিম হওয়া সুতরাং অমুসলিমদের খলিফা নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত দিতে সক্ষম হতে হবে ছয় নম্বর খলিফা হওয়ার জন্য কে যোগ্য এবং তার কি শর্ত পূরণ করতে হবে এই সংক্রান্ত এলএম থাকা অর্থাৎ যাকে খলিফা নিযুক্ত করা হচ্ছে বা হবে তার মধ্যে কি কি শর্ত থাকতে হবে সেই সম্পর্কে আহলুল হাল্লি আক্তিম থাকা জরুরি আমাদের এরপর হল আহলিউল আক্ত কতজন হতে হবে। উত্তর হলো করার জন্য ইজমা শর্ত নয় যা আগে আমরা আলোচনা করেছি এই ব্যাপারে সমস্ত সাহাবাহ ক্রাম এবং সমস্ত আলামের ইজমা রয়েছে কারণ আবু বকর রাহ আনহুকে যখন মদিনার আহুল হাল্ল আক্ত বিচার ফয়সালা সেনা প্রস্তুতকরণ সহ রাষ্ট্রীয় সমস্ত গুরুত্বপূর্ণ সব কাজ তিনি শুরু করে দেন চার খলিফার সকলেই এই ব্যাপারে একমত ছিলেন এবং সকলের ব্যাপারেই এমনটা ঘটেছিল তাই মুসলিম বিশ্বের সকলিম বিশ্বের সকলে অনেকেই বলেন খলিফা নিয়োগ করতে হলে সাক্ষী রাখতে হবে খলিফা নিয়োগ বৈধ হবার জন্য সাক্ষী রাখা ওয়াজীব নয় সমস্ত অলামায়করাম এ ব্যাপারে একমত পোষণ করেছেন যে لا يجب لأن الإجاب الإشهاد يحتاج إلى دليل من النقل وهذا لا دليل عليه منه وذلك كوليفر يجب تقرار بفره كوليفر نيوك بويده هو ورجنة شككي رکھا واجب نوي لأنه كنو, كنو جنش واجب هو ورجنة قرآن وحديث سبسط دوريل پرويجن حوي وذلك يجب تقرار بفره كنو سحي دوريل ني وذلك يجب تقرار بفره খলিফা যদি আহ নিয়োগ করে ফেলেন এই ব্যাপারে অন্য কোন তার প্রতি খলিফাদুল মুসলিমের শক্তি প্রয়োগ করে তাকে আনুবত্য আনতে পারবেন যদি কোনো ব্যক্তি খলিফা নিযুক্ত হওয়ার পর ইখতলাফ তৈরি করে এবং তাকে ব্য প্রদান না করে তাহলে তার প্রতি থেকে এসেছে এবং সমস্ত সাহাবিদের এই ব্যাপারে আমল রয়েছে আমরা আমাদের আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যখন খলিফা নিযুক্ত হয়ে যাবে সেটা হতে পারে আগের খলিফা কর্তৃক নিয়োগ করা হতে পারে এবং কুফ্গণ খিফার সাথে সন্ধি চুক্তি বা মীমাংসা করতে বাধ্য থাকবে আল্লাহ সব তালা যেন আমাদেরকে খলিফা হাফিজাহুল্লাহের হাতে বা প্রদান করে ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারা স্বভাবের অংশীদার হন